আলান হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লিয় সাল্লাম যখন সালাম দিতেন তিনবার সালাম দিতেন আর যখন কোনো কথা বলতেন তখন তা তিনবার বলতেন